এই সোরা সোরা তুন্মের সর্বশেষ সুরা যেটি সুরা হিসাবে নাজির হয়েছে এই সোরা হাফিজি اللہ علیہ উল্লেখ করেছেন সর্বশেষ যে সোনা নাজিল হয়েছে এটা হলো এই সোনা হয়েছিল আপনারা জানেন আলাকের প্রথম পাঁচটি এত আর সর্বশেষ যে এত নাজিল হয়েছে বলেন তা হচ্ছে সোরাতুল বাকরার এত واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اي <تصفيق> سور অর্থ اذا جاء نصر الله والفتح যখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য ও বিজয় ورأيت الناس আপনার রবের প্রশংসা সহ গুণগান বর্ণনা করুন পবিত্রতা বর্ণনা করুন হু আর তার কাছে ক্ষমা চান নিশ্চয় তিনি তবুল করি ভবিষ্যতের জন্য ভবিষ্যৎকালের ক্ষেত্রে যখন আসবে নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য মানুষকে তার শত্রুর শত্রুর উপর কর্তৃত্ব দান করবেন এমন ভাবে যে সে তাদেরকে নিয়ন্ত্রী আর নিয়ন্ত্রণে আনতে পারে তাদেরকে লাঞ্ছিত করতে পারে অপমানিত করতে পারে পরাজিত করতে পারে এটাকে বলা হয় নসর যদি কোন গ্রুপ কোন দল কোনো রাষ্ট্রের বিজয় লাভ করে আল্লাহর পক্ষ থেকে এই জয় বলেছেন নাসরের অর্থ তাহলে তার অর্থ হবে কি বিজয় অন্যের উপর প্রাধান্য লাভ করা অন্যকে পরাজিত করা যদি অন্যকে পরাজিত করতে পারে তাহলে এই অবস্থায় সাধারণত একটা আনন্দ তারা উপভোগ করেন যদি খেলা হয় খেলাতে আপনারা দেখেছেন কি অবস্থা হয় তাহলে যদি দুই রাষ্ট্রে পরস্পরে লড়াই হয় আর এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপর বিজয় লাভ করে তাহলে তখন কতটুকু খুশি আর আনন্দ তার উপভোগ করবে আর এখানে উদ্দেশ্য নাস্র বলতে আল্লাহ আল্লাহরুল আলমীর মোহাম্মদ সাল্লসাল্লামকে সাহায্য করবেন তাকে কর্তৃত্ব দান করবেন মক্কাবাসীর উপর বিশেষ করে জা এই মক্কাবাসী আল্লাহ রসুন কে তার বাড়ি বাড়িগর থেকে তাড়িয়ে দিয়েছিল তারা খুব খুশি তারা ভাবছে মোহাম্মদ পালিয়ে গেছেন আর আসবেন না তাই নাকি কিন্তু রবীন্দন এতে ছিল হিকমা মোহাম্মদ মাক্কা থেকে বেরিয়ে আসলেন আবার দেখুন নিজ বাড়ি থেকে কেউ যদি আপনাকে বের করে দেয় তাহলে আপনার কতটুকু কষ্ট হবে অন্যদিকে মক্কা হচ্ছে মক্কা আপনার বাড়ি না বাংলাদেশের বাড়ি না ঠিক না ইন্ডিয়ান কোন বাড়ি না পাকিস্তানের কোন বাড়ি না মক্কা হচ্ছে মক্কা সংলগ্ন হচ্ছে তার বাড়ি মোহাম্মদ রসলাম আবার এই নদী মোহাম্মদ সাল ইসলাম সাধারণ পরিবারের লোক না কারবার পরিবারের লোক হচ্ছেন মুহাম্মদ সাল্লাম তার দাদা আব্দুল মুক্তলিম কার বার মুতবল্লী ছিলেন তত্ত্বাবধায়ক ছিলেন এই বংশ থেকেই এই বংশের লোকজন কাবার খিদমত করত আর এদেরই সন্তান হচ্ছেন মোহাম্মদ রসুল কিন্তু যখন তিনি হৃদায়ত নিয়ে আসলেন তখন ওরা সবাই তার থেকে বিমুখ হয়ে গেল তার শত্রু হয়ে গেল এই আসল জিনিস হচ্ছে হৃদায়ত হৃদায়তের চলেন হকের আপনার বড় শত্রু হয়েছে মক্কা থেকে তারা গিয়ে বললেন হে কাবা হে পৃথিবীতে যেসব জায়গা রয়েছে সব স্থানের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর এর আগে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তুমি কিন্তু যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত তাহলে আমি ওখান থেকে বের হতাম না আমি বাধ্য হয়ে আজকে কিন্তু হয়েছিলেন ভারাক্রান্ত ছিলেন না সাহস ছিল হিম্মত ছিল তাই রব আলমিন রব আলমিনের নির্দেশি তিনি ওখান থেকে বের হয়েছেন আবার সাথে সাহস ছিল গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন তাকে একটি রাষ্ট্র মদিনাভিত্তিক রাষ্ট্র গঠন করার তৌফিক দিলেন হল নিয়মতান্ত্রিক রাষ্ট্র এবারে কাফেরদের সাথে বিভিন্ন সময়ে লড়াই হয়েছে আল্লাহ রব আলমিন মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে ইসলামের প্রথম যে যুদ্ধ ছিল যে যে যুদ্ধকে কে রবুল আলমীন আল ফুরকান বলেছেন হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী যুদ্ধ তা হচ্ছে বোদরের যুদ্ধ বোদরের যুদ্ধে রবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ কে বিজয় দান করলেন নবী বিজয়ী হলেন সাহাবে কালাম বিজয়ী হলেন রাহী সত্তর জন কাজির কে তারা কাতল করলেন আর সত্তর জন কেফের কে বন্দী করলেন ঘটনা আপনার অনেকেই জানেন আর এই ঘটনা বদরের যুদ্ধ মাসে সতেরো তারিখ দ্বিতীয় হিজরিতে। অন্যদিকে মক্কা বিজয় ইজ্লা যখন নসরত আসবে আল্লাহ তা হয়েছে এর সাথে কাফেরদের চুক্তি হলো ষষ্ঠ হিজড়িতে সুলে হুদিয়া প্রসিদ্ধ চুক্তি একে বলা হয় হুদিয়ার সন্ধি আল্লাহ রসুন বেরিয়েছিলেন করার উদ্দেশ্যে কিন্তু বলেছেন আমি এসেছি লড়াইয়ের জন্য না যুদ্ধের জন্য না আমি এসেছি সু শুধু ওমরা করবো চলে যাব কিন্তু তারা বাধা প্রদান করলো শত্রু সবসময় না থাকে কারণ তারা দেখছে যদি এখন তাইলে আগে আগেই তার পথ বুদ্ধ করে দেয় ইন আলিল কিন্তু শত্রুতা করলে কি হবে আল্লাহ যার ইজত বাড়াবার তার ইজ্জত বাড়াবেই ইনশাল তোমার মন কপট তুমি ওই অবস্থায় থাকবে অসুবিধা নাই কিন্তু যার ইজ্লা বাড়াবে তার ইজ্জত বাড়বে আল্লাহ রসুন এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে আল্লাহ রসুন সোল্লা উমরা করবেন উমরার জন্য বের হয়েছেন হ্যাঁ আর তারা বাজার প্রদান করল পরবর্তীতে চুক্তি সাপেক্ষে মোহাম্মদ রসুল্লাহ সাল ওখান থেকে বেরিয়ে গেলেন আবার বিরত উমরা করেছেন তারপরে নবী করিম সাল ইসলামের সাথে যে চুক্তি ছিল সে চুক্তি তারা ভঙ্গ করেছে পরে নবী করিম সাল আলী আসসালাম দশ হাজার বাহিনী নিয়ে ক্যাফেরা যেন বুঝতে না পারে আলোচনা শুনে এসছেন তাহলে এটা হচ্ছে যুদ্ধের টেকনিক যুদ্ধের কৌশল মুসলমানরা এসব ক্ষেত্রে না অনেক মুসলমান যদি আমরা বুঝতাম তাইলে আমরা এখনো বিজয়ী থাকতাম আপনি এটা হলো আল্লাহর শত্রু ঠিক না নবীর শত্রু সাহবাই ক্রামদের শত্রু আল্লাহর কালামের শত্রু মুসলমানদের শত্রু ঐ রকম ভাবা উচিত যেভাবে একটা সাপ যদি আপনার কাছে থাকে তাহলে কি অবস্থা শয়তান হচ্ছে আমাদের দুঃশন আমার দুঃখান তোমাদের দুঃশন আউলিয়া। তোমরা আমার দুঃশ্মান আর তোমাদের দুঃশনদেরকে রূপে গ্রহণ করো রব বলেছেন কিন্তু রব কি বলেছেন সাপ আমার দুশ্মন আল্লাহ বলেছে হিংস্র প্রাণী আমার দুঃশন বলেছে বলেনি কাকে দুশ্মন বলেছে কাবের দের কে বলেছে তাই দুসমনদেরকে চিনা দরকার যদি কেউ মুনাফিক হয় আপনি দেখেন তার ভাব সাপ যেমন মুনাফিকের মতো তাহলে তাকেও চিনতে হবে খুব চৌকান্না থাকতে হবে আমরা এটা বুঝি না অনেক সময় দুঃখা খেয়ে যাই কিন্তু দিগ্জয় লাভ হয়েছিল খত খেলাবত কালে কারণটা কি তিনি বুঝতেন আল্লাহর দুশ্মন কোনটা নবীর দুঃখন কোনটা শাহাবাদের দুঃখিকাজ আমাকে দু সুবহানের নাম শুনলে রোম সম্রাট পারস্য সম্রাট এরকম তৎপর করে কাপত আমি বলি এই জমানায় যারা প্রকৃত মুসলমান রয়েছে যাদের মধ্যে দেখবেন ওদের বিরুদ্ধে অপারেশন করে আর যারা নিমুজুমু নিমুজুমু নম নম নম নম করে ওদের ব্যাপারে কিছুই নাই ওদেরকে সাজ সরঞ্জাম সব দিয়ে যত বাহিনী আছে সব দিয়ে আর যারা আল্লাহরকে আহ্বান করে ওষুধ কাজ থেকে বারণ করে তাদের বিরুদ্ধে লড়াই করে আর যারা বলে তুমি ঠিক হ্যাঁ ঠিক হি ঠিক ওদের সাথে সব যত বাহিনী আছে সব বাহিনী দিয়ে তাদেরকে সাহায্য করে সবার আগে আল্লাহর প্রতি জেহাদ করেছেন বদেরের যুদ্ধ যুদ্ধে নিজে গ্রহণ করেছেন ওদের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন আল্লাহর ইসলাম নিজে অংশগ্রহণ করেছেন করেছেন কিনা না বলেছেন তোমরা চলে যাও আমি এখানে বসে থাকবো তাই তিনি হচ্ছেন প্রধান সেনাপতি আমাদের নবী মুহাম্মদ রসোল্লাহ রাষ্ট্রপ্রধান মসজিদের ইমাম মোহাম্মদ রসোলা সর্বশেষ নবী মোহাম্মদুরসুল্লাহাম সর্বশ্রেষ্ঠা যায় যারা শুধু বারো রবি উপলক্ষ করে অথবা রবিউলা মাসকে উপলক্ষ করে কিছু একটা করে যখন আল্লাহর নাফর স্পষ্ট কোনো কিছু হচ্ছে এদের বিরুদ্ধে তাদের থেকে প্রতিবাদ খুবই কম হয় বাংলার মাটিতে সত্য নাম ইত্যাদি আমি তাদেরকে দেখিনি নাস্তিক বিরুদ্ধে আন্দোলন করতে বাংলাদেশে আমি তাদেরকে দেখিনি হক বলতে জালিমের বিরুদ্ধে হক বলতে আমি তাদেরকে দেখিনি কারণ ওদের আকিদা ঠিক নাই যার ফলে ইমান হচ্ছে দুর্বল এবারে যখন ইমান দুর্বল তাই সৎ কথা বলতে পারে না আর যারা হক পন্থী ওদের ইমান যেহেতু সবল তাই তারা আর ঘরে বসে থাকতে পারে না কিছু না কিছু বলে দেয়ার কিন্তু সবসময় মার ফেলে হবে না এক সময় আসবে অবশ্যই অবশ্যই যদি মুসলমান মুসলমান হয় তাহলে মুসলমান মার খাবে না মার দেবে ইনশাল্লা বিজয়ী হবে যদি যাই হোক আল্লাহ রসুন বাহিনী নিয়ে আর আল্লাহ রসুন সোল্লা ইসলামের সাহায্য কিরকম ছিলেন কিরকম প্রশিক্ষণ প্রাপ্ত নবী যা বলেছেন তাই তারা পালন করেছেন যাকে বললেন সিপেসালান সেই সিপেসালার হবে যাকে বলেছেন ইয়া রসুল্লাহ আমাকে এই জিনিসের দায়িত্বশীল বানিয়ে দেন আল্লাহ রসুল বলতেন তুমি এই জিনিসের দায়িত্বশীল তোমাকে বানাবো না কারণ তিনি বুঝতেন কে জিনিসের উপযোগী মক্কা বিজয়ের পরে হনাইরের যুদ্ধের সময় তারপরে যখন আল্লাহ রসুন সাল্ল ইসলাম মাল বন্টন করেছিলেন তখন কিছু সংখ্যক মানুষ বলল এর দ্বারা আল্লাহ রসুন আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রসুন এর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল না অর্থাৎ রসুল করিম সাল ইসলামের উদ্দেশ্য আল্লাহর তাহলে আল্লাহ রসুন সাল্লাম তার কথা মোতাবেক ন্যায় বন্ধন করেনি অন্যায় বণ্ডন করেছেন বুঝতে পারছেন হাউ রকম ছিল তাহলে বিভিন্ন রকমের কথা আসতে পারে আপনি যদি দিনের পথে থাকেন করেন আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের কোথা আসতে পারে এই অবস্থায় সবসময় আমার খেয়াল করে আমি কোন পথে আছি কিন্তু আমার সামনে কিন্তু বন্ধু যদি আমার থেকে ভালো কিছু হয় তাহলে ওটা গোপন রাখে আর যদি সে দেহে আমার থেকে ভুল হয়ে গেছে তাইলে বন্ধু থেকে বের হলেন আর আল্লাহ করলেন আল্লাহ হে আল্লাহ আমাদের সংবাদ মক্কাবাসী দিক থেকে মক্কাবাসীদের থেকে আমাদের সংবাদ তুমি গোপন রাখো ওদের চুক অন্ধ করে দে না দেখে আমরা যে আসছি তারা প্রস্তুতি নেবে বলছেন আল্লাহ রসুন সাল্ল ইসলাম এরকম করে গোপনীয়তা অবলম্বন করে মক্কায় মকরমায় অষ্টম হিজড়ির বিশ রমজানে মক্কায় মকরমায় ঢুকলেন বিশ্রমাবান আল্লাহ থেকে সাহায্য করেছেন মক্কা বিজয় হল কাবার কারপাশে এসে জড় হয়েছে ওই সময় কাবার দরজার চৌকার ধরে আল্লাহ রব্লা আল্লাহ তোমরা কি মনে করো তোমাদের ধারণা কি আমি তোমাদের ব্যাপারে কি করতে পারি আর এই নবী ওই নবী যে নবী আট আগে তাদের এখান থেকে তারা তাদেরকে আপনার দুদিন হতে পারে ঠিক না আজ আপনি বলেছেন এরকম বেশ দিন না ইনশা আল্লাহ মক্কা বিজয় হয়েছে আমরা আশা রাখি ইনশা ইসলামের বিজয় হবেই হবে এবারে তারা কি বলল আসিন আপনার সম্পর্কে আমাদের ধারণা ভালো আপনি হচ্ছেন আমাদের ভালো ভাই আর ভালো ভাইয়ের ছেলে না এখন যাবে কোথায় তাহলে কিছু মানুষ আছে পরে ইসলাম কবুল করে ঠিক না তাই আল্লাহ রসুন কখনো কখনো মানুষের সাথে ভালো আচরণ করতেন পরে সে ইসলাম কবুল করবে আস্তে আস্তে বুঝে সব সমান হয় না আর কিছু মানুষ না আচরণ আচরণ নেই হক বুঝেছি হক মানবো এদের সবার আগে ছিলেন আবু বকার সিদ্দিক বলেন সত্য সালাম আসলেন দিলেন আবু খুব খুশি আপনারা জানে শুনেছেন এসে এবারে বলছি আবু বকরকে আজকে পিছিয়ে দিব রাহুকে আজকে সুযোগ ওকে আমাদের প্রতি নিয়ে আবু বকরের সাথে যেমন লাগছে কি ব্যাপার তো আপনি ছিলেন কি ব্যাপার তারপরে দেখি কি ব্যাপার হ্যাঁ সে খুব খুশি এই সুযোগের সন্ধানে কিছু মানুষ থাকে কিন্তু আমাদের আমাদের ব্যাপারও কিছু মানুষ থাকে সুযোগের সন্ধানে আমাদের দুশ্মন বানাতে চায় কথা বুঝছেন তাই আমাদের কেউ খেয়াল রাখতে হবে কে আমাদের শত্রু আর কে মুনা কে শত বুঝতে পারছেন সবসময় কিছু মানুষ এরকম আছে সব জায়গায় বলছে এখন আর থাকবে না তুমি মোহাম্মদের সাথে আবু বাবু সিদ্ধি করে বললেন কি ব্যাপার বলো সে বলছে এতদিন তো মোহাম্মদ যা বলতো দুনিয়ার কোথায় বলতো আজকে কিন্তু সাত আকাশের উপর গিয়ে কুথায় গিয়ে কোথায় আবার চলে এসছে একই রাত্রে এখান থেকে নাকি ওই তারপর ওখান থেকে সে নাকি বলছে একই রাত্রে সব চলে কোথায় কোথায় গিয়ে আবার চলে এসছে দেখলেন রতিক আল্লাহ তুমি কি বলো তুমি সুযোগ পেয়েছ সুযোগের সন্ধানে তুমি সবাই পান হ্যাঁ আমাকে তিনি এই পৃথিবীতে থেকেই আমাকে বলেন আকাশের খবর আসমানের খবর আল্লাহর পক্ষ থেকে সংবাদ বলেন আর আমি বিশ্বাস করি আজকে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাহতুল মকদিস গেছেন দুনিয়া থেকে বলেন আকাশের সংবাদ আমি বিশ্বাস করি আর আজকে তো সে নিজেই গেছে তাহলে বিশ্বাস করবো না আমাদের ইমান এরকম হওয়া উচিত আবু বকারছেন পাহাড় মমিন মোমিন না যদি ইসলাম সকলকে ইসলামের উপর সাবিত রাখুন রসুল সালি আসালাম তারা যখন বলল আপনি আপনার ব্যাপারে আমরা ভালো ধারণা করি আপনি হচ্ছেন আমাদের একজন সম্মানিত ভাই সম্মানিত ভাইয়ের ছেলে ভালো ভাই ভালো ছেলে তখন আল্লাহ রসুন বললেন আমি ওইভাবে আমার বাড়ি থেকে তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে আল্লাহর কথা বলার জন্য দিন এতদের কথা বলার জন্য এত কষ্ট কষ্ট দিয়েছ আমাকে আমার সাথে কতবার তোমরা যুদ্ধে লিপ্ত হয়েছ আমাকে আমার দাঁত মুবরা শহীদ করেছুদের মুব আরো কত কষ্ট দিয়েছ এই মক্কার মাটিতে আমাকে কত কষ্ট দিয়েছ আমি মক্কায় কাবাকে সামনে রেখে আমি সলাতাদায় করছিলাম আমি সজদায় গেলাম এমনি মুহূর্তে তোমরা মুশ্রিকরা মুসরিক নেতারা আমাকে এত কষ্ট দিলে মাথায় রেখে দিয়েছিলে এত কষ্ট কষ্ট দিয়েছ আজকে আমাকে দান করেছেন আমি আমি প্রতিশোধ নিবো না আজকে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম এই হচ্ছেন মোহাম্মদুরসুল্লাহ আল্লাহ রসুল কি বলছেন আমি মুক্ত করে দিলেন আমি তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি আর এই আয়াত আচ্ছা ওই আয়াতের তফসির কিন্তু আলিমরা অনেকে বলেছেন এই বিজয় বলতে আসল বিজয় হলো হয়েছে আর এই সন্ধি হওয়ার মধ্যে সামিল আর এখানে এই ফত বলতে প্রায় অকমৎপোষণ করছেন বলেন ইমাম ইবনে কথি রহমতুল্লাহ আলী ফত বলছে মক্কা বিজয় এবারে হলো মক্কা বিজয় মা যাদের এরকম সুযোগ পেয়েছে ওরা তার সুক্রিয় জ্ঞাপন করেছে তাই না মাফ করে দিয়েছেন তারা সকলে ইসলাম কবুল করে দিয়েছে কিছু মানুষ আবার ছিল অপেক্ষমান দেখি মোহাম্মদের অবস্থা কি হয় সে যদি বিজয়ী হয়ে যায় তাহলে আমরা তার সাথে ইমান নিয়ে আসবো না সালি আসালাম এবার যখন বিজয়ী হয়ে গেছে ওরা সবাই আল্লাহ ইসলাম কবুল করেছে তাই না লোকজনকে যখন আপনি দেখবেন আল্লাহ দিন দলে দলে তারা প্রবেশ করছে এই মক্কা বিজয় হওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো এক তো মক্কাবাসী সবাই ইসলাম কবুল করেছে বাহির থেকে লোকজন দল দলে এসে ইসলাম কবুল করতে লাগলো তারপরে আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি এখন যখন আপনি এই অবস্থা দেখবেন লোকজন দলে দলে আসছে মক্কা বিজয় হয়ে গেছে মদিনার লোকজন আছে হ্যাঁ এরকম বলা হবে তখন তুমি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবো তাই কি কিন্তু এই শব্দ না এসে অন্যটা এসছে ফেসবহাম জর্বিক তুমি তোমার রবের পবিত্রতা বর্ণনা করো হামদ প্রশংসা বর্ণনার সাথে সাথে তাহলে একটা হচ্ছে তসবিহ আরেকটা হচ্ছে হাম হাম দুটাই একসাথে এখানে একসাথে উল্লেখ করা হয়েছে আল্লাহর সানের বিপরীত যেটা যেটা আল্লাহর জন্য উপযোগী না এ থেকে আল্লাহ পবিত্রতা বর্ণনা করা এর নাম হচ্ছে তসবিহ তে আপনি যখন বলবেন সুভ্যান আল্লাহ তার মানে আমি আল্লাহ করছি এরকম গুণাবলী থেকে যেসব গুণ আল্লাহ আপনি বলবেন সুভান উদাহরণ তখন আপনি বুঝে শুনে বলতে হবে আল্লাহর সরি কেউ নাই ঠিক না ওঠিক তাই আল্লাহ রব্লা আলমী বলেছেন তারা যে আল্লাহর সাথে অনুপযোগী গুণ থেকে আল্লাহ মুক্ত আল্লাহ পবিত্র সুভান তাই দেখুন সুবাহ আল্লাহ কেউ যদি একশো বার পাঠ করে আল্লাহ রসুন ইসলাম বলেছেন রবাহ আলমিন তার হাজার নেকি দান করবেন কিংবা তার এক হাজার আল্লাহর পরিপূর্ণ গুণগান বর্ণনা করা মহাব্বত ভালোবাসা আর আজমৎ সহকারে বড়ত্ব সহকারে আল্লাহর প্রতি মহব্বত আছে ভালোবাসা সে কি মুসলমান অনেক হিন্দু ভালো ভাবে মুসলমানরা যতটুকু জানে বেশি জানে সাধারণত আমাদের এক ভাই এখানে অনেক পূর্বে মুরব্বী ভাই আরমান আলী তিনি বলেছেন তার এলাকায় এক পীর ছিল হিন্দু পীর হিন্দু কি কিরকম পীর সে নাকি কোরআন করেছে এবারে যেহেতু কোরআন করেছে তাই মানুষ বলে না তার মধ্যে একটা কিছু আছে না হলে সে যাবেন কোরআন এবং সুনার জ্ঞান যাদের মধ্যে আছে কোরআন এবং সুন্দর থেকে যারা বলতে পারে তাদের কাছে যাবেন কেন আপনি কথিত পীরদের কাছে যাবেন আপনাকে হক থেকে দূরে সরিয়ে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে আর কি করো আল্লাহর কাছে আগের পিছনের সমস্ত গুণা মাফ মাফ কি না একমত আপনারা না দিমত আছে একমত দিবদনে আবার অসুবিধা আছে আর একটা অন্যদিকে আল্লাহ রবীলিন তাকে হেফাজত করে রাখেন তার থেকে গুণা হবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ রসম সাল ইসলাম রাত্রে তাহাজুদের করতেন লম্বা তার পা মুবারক ফেটে যেত অত ফুলে যেত আর কোন ফর্মে আসছে এরকম ফেটে যেত এরকম হতো আপনি এত কুষ্ট করছেন আগের পিছনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তখন নবী করিম সাল ইসলাম বললেন আমি কি আল্লাহর শুক্র গুজার বন্ধা না আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তিনি এই সলাধ পড়তেন সুবাহের সলাত আজ আমরা দেখেন কি অবস্থা এক নম্বর কি কালকে ভাই বলল আমাকে আমাদের ক্লাসও আছে হজও করেছে কিন্তু বজর নমাজ নাই মানে সব না কিছু মানুষ এরকম আছে আছে কিনা ভাই আর আমি বলি আমাদের এই দর্শে যারা আসেন এই অর্গানাইজার মাটিতে এই দর্শে শত শত লোক উপস্থিত হয় ঠিক না অনেক আজকে এই দর্শে কম লোক হয়নি বৃহস্পতিবার কম লোক হয়নি শুক্রবারে কম হয়নি এই সেন্টার ছাড়া আমাদের যেসব দর্শ হয়েছে বিভিন্ন বাসায় বা ভিলাগুলোতে দেখুন আমাদের লোকসংখ্যা কম না ইনশাল্লাহ তালা অনেক লোক যেসব দর্শে আমি যাই আমি বলি ওই ওদারকে বাদ দিন এই সেন্টারে যারা উপস্থিত এরা সবাই যদি তাহলে মসজিদে কিন্তু লুক কম হবে না তাই আমরা সবাই আল্লাহর পাঁচ বক্ত জামাতের সাথে পড়বো ফজর মন থেকে বললে আল্লাহ তো ভিক দিবে সবাই বলল ইনশা আল্লাহ কেউ যদি আবার বলে না না ইনশাল বলে মুশকিল আর বলবো না গেছে আচ্ছা আমার সাথে আপনি যখন বললেন আল্লাহ আমি তোমার যাবতীয় অঙ্গীকার পূরণ করব। ওয়াদা হলো কিনা আচ্ছা তাই আমরা অঙ্গীকার পূরণ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলছেন ওই কোন লোক আছে বলে নবী করিম সালাম থেকে ভুল হয়েছে মারাত্মক ভুল বলছেন দায়িত্ব আদায় যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে তা থেকে ক্ষমা প্রার্থনা করো সবাই বলি নদুল্লাহ আল্লাহ রসুন সাল্লাম রবুল আলমিনের পক্ষ থেকে যে রিসালতের দায়িত্ব পেয়েছিলেন তা তিনি রূপে তার করেননি আমাদের তিনি হচ্ছেন মুহম্মদুর সাল আলী ওসলাম এজন্য আমাদের নবী মুহাম্মদুরসুল্লাহম আরাফায় যখন কুতবা প্রদান করেন এমনি ভাবে অন্যান্য জায়গায় প্রদান করেন সাহাবাহাম কে জিজ্ঞেস করেছেন আমাকে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তখন তোমরা কি বলবে বলে আমরা সবাই সাক্ষ্য প্রদান করছি আপনি পরিপূর্ণরূপে দায়িত্ব আমাদের পর্যন্ত পৌঁছিয়ে গেছেন ও আদিতাল আমা আপনার দিকে হ্যাঁ অবস্থায়। এই আঙ্গুল উপরের দিকে উঠান আর বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ তিনবার বলেছেন তাহলে আমাদের আকিদা কিহাম্মদ রসুল্লাহ ইসলাম পরিপূর্ণরূপে রিসাল দায়িত্ব তার উন্মত পর্যন্ত পৌঁছিয়ে গেছেন ঠিক আছে তাহলে আমরা গুমরা আকিদা করব না আমাদের আকিদা ঠিক করব। এবারে جখন رب العالمين ايات نازل করলেন বললেন فسبح بحمد ربك واستغفر انه كان توابا اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا মোহাম্মদ রসুল্লা সাহসম বুঝতে পেরেছেন এবারে আমার কাজ শেষ লুকজন সবাই দলে দরে ইসলামের ছায়াতরে এসে যাচ্ছে এসে গেছে এমনিভাবে দিনের কাজ পরিপূর্ণ হয়ে গেছে তাই আর আমি আর থাকবো না তাই আল্লাহ রসুল সাল আলিহি ও সহিবুদ্ে এসছে আল্লাহ রসুল সোল্লা আলীহি ও আর বলতেন এজ হওয়ার পরে বেশি বেশি করে সুর রুকুতে আর সেজদায় এই পাঠ করতেন তাহলে এই আমরা পাঠ করবো কিনা অনেক মুসলমান না। যারা জানে না আপনারা আমল করুন আমার দশ যারা পরে শুনবেন আপনারা আমল করবেন বলবেন না এটা অন্য মধব অন্য মধব না যে পতি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম সেই পতি আমাদের যে মধব ছিল মোহাম্মদ ইসলামের ওই পতি আমাদের তাই আমরা এই সুর যখন নাজিল হল আমি বলেছি এই সুর বোঝা গেল যে আল্লাহ রসুল সাল ইসলামের قَيْءَ اللَّهُ رُبُّ الْعَالَمِينَ تَاكِعَ عَرْ دُنْيَا تَرْبِيشْدِينَ رَكْبَنَّا تُلِنِي بِرِ عمر بن الخطاب رضي الله عنه يتفسير جانتن عبد الله بن عباس رضي الله عنهما اللَّه رسول صلى الله عليه وسلم چَتَتُ بَي بَيَسْكُمْ تينو يل جانتن صحابي اكرام در مددين جني تفسير شبكي بشي تيني حجن عبد الله بن عباس الله عنهما এই তার উপাধি হচ্ছে যিনি নবী করিম সাহসমের স্ত্রী নবী করিম সাহায্য নবী পত্নীদের একজন আমাদের মায়েদের একজন এক আম্মা হলেন খালার বাড়িতে আজকে যাবেন দেখুন সবাই হাততালি দেয় খুব খুশি ঠিক না ও ঠিক যদি বলে হ্যাঁ আমার বাড়িতে যাই ও আরো মুশকিল আরো খুশি মুশকিল বলছি আরো খুশি আরো মত বাচ্চাদের তাই তো আচ্ছা কারণ ওখানে গেলে যা চায় তাই পায় কোন মানে ধমক টমক কিছুই নাই ঠিক না ও ঠিক বলেন তো আচ্ছা যাই হোক আবদুল্লাহ বিন আব্বাস তার খালার বাড়িতে গেছেন তাহলে এই হিসাবে তার খালু কে আবদুল্লাহ বিন আবাস নবী গেছেন হামে তিনি ছোট বচ্চা পানি টানির সব ব্যবস্থা করে নবী করিম সালামের সামনে গিয়ে পেশ করেছেন আল্লা নবী ক্ষতি খুশি যদি আপনি যদি বড় হয়ে যান আর একজনকে একটা জিনিস হাদিয়া দেন কি বলেন ক্ষতি খুশি হয় কিনা ওই আমি মাঝে মধ্যে দেখেন না ও সে আমাকে এইটা দিয়ে আমি মাঝে মধ্যে তার প্রসঙ্গ করি কিনা করি কিনা বলেন তো হ্যাঁ করি কেন স্বাভাবিক মানুষ খুশি হয় কিন্তু আপনি যদি আঘাত দিন তাহলে কি হবে দোয়ার পরিবর্তে কি আসবে বদুয়া স্বাভাবিক এটা অস্বাভাবিক কিচ্ছু নয় স্বাভাবিক আল্লাহ রসুন সালি ইসলাম যখন দেখলেন পানি কে দিয়েছে ছোট বাচ্চা নবীম সালাম হচ্ছে না অর্থাৎ হওয়ার মত তাহলে ছোট বাচ্চা ছিলেন এবারে যখন নবী করিম সোল্লাই পানি দিলেন তিনি এতো খুশি হয়ে দোয়া করলেন আল্লাহ আল্লিমুল কিতাব হে আল্লাহ তুমি তাকে কিতাবের জ্ঞান দান করো আর হিকমতের জ্ঞান দান করো আর হিকমত বলতে কি নবীর সুন্দর জ্ঞান দান করো আর কোন রয়েবীর কোথাও আছে সবহান আল্লাহ যাই হোক আল্লাহ রসুল সাহসম তার জন্য দোয়া করলেন বলেছেন কিতাবের জ্ঞান দান করো যার ফলে কিনি সাহাবে কারামদের মধ্যে সবার সেরা মুফাসির হয়েছেন আবদুল্লাহ বিন আব্বাস তাহলে শুধু বুঝা গেল শুধু বই পড়লে হয় না কি বলেন শুধু বই পড়লে হয় কেউ যদি মনে করেন আমি আমার সরস্বতী খুব বলো হারেন আর কিছু লাগে না কি দোয়া দোয়া লাগে কিনা আবদুল্লাহবিন আব্বাস সদীমের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন যারা কোরআন তুমি স্মরণ শক্তি দুর্বল মুশকিল আসতে থাকো পড়তে থাকো আর ওখানে আল্লাহর দরজায় নক করো তার মানে কোনটা দোয়া করু শেদায় বলো তাহির সোনাতে বড় বলো আল্লাহ আমাকে কোরআন পড়ার কোরআন শিকার তো আল্লাহ দিবে ইনশাল আমার কাছে যারা আসে এখানে ওই মুবারাকে আপাতত বারোটার পরে তার সাতজন এখানে কোরআন পড়তে আসে আলহামদুলিল্লাহ সাতজন আরও আছে কয়েকজন ওরা আছে ওরা বলে আপনি আমাদের দোয়া করবেন দোয়া তো সব তুমি করি দোয়া কোন সময় করি না যারা কাজ শেষ হওয়ার পরে বারোটার পরে এখানে এসে যায় গরে গিয়ে ঘুমাবে আচ্ছা আমি বলি আমি যদি দোয়া নাও দেওয়া আসছে কিনা তাই আমি আপনাদের সকলকে বলছি সময়টা কাজে লাগান আল্লাহর কালাম পড়ুন আল্লাহর কালাম শিখুন এই কাজ আপনার সাথে যাবে যেভাবে আল্লাহ রসুন বলেছেন কোরআন শিখো কোরআন পড়ো কারণ দিন যারা কোরআন পড়বে সুপারিশ করবে এবারে যদি আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে ওরা নাজাদ পাবে কিনা অবশ্য অবশ্যই নাজাদ পাবে যাই হোক আবদুল্লাহ বিন আব্বাস ওদিয়ান আব্দুল্লাহ বিন আব্বাসকে তার তিনি তাকে আহ্বান করতেন আব্দুল্লাহ অন্য সব সাহবীল তারা বললেন আমাদের তো বাচ্চা আছে ওকে তিনি নেনতেন স্বাভাবিক একটা কথা এসে যায় তিনি একদিন সবাইকে জোর করলেন জোর করে বললেন তোমরা আপনার বলুন তো ইদা আমরা তার গুণগান বর্ণনা করব তার কাছে ক্ষমা প্রার্থনা করবো যখন আল্লাহ আমাদেরকে সাহায্য সাহায্য করেন আর বিজয় দান করেন স্বাভাবিক যেরকম আছে আরকি আর কেউ কেউ বললেন আমরা জানিনা কিছুই বুঝতে পারিনা হ্যাঁ এবারে জিজ্ঞেস করলেন আবদুল্লাহ আব্বাস কে আব্দুল্লাহ কি বলো তিনি বলছেন আল্লাহ রসুল মৃত্যুর সংবাদ আজল আজল মানে কি মৃত্যু এই সোরা নাজির করে আল্লাহ পাক মুহদ রসুল্লাহামকে জানিয়ে দিয়েছেন যে তার মৃত্যু সন্নিকটবর্তী এবারে এবারে দেখালেন আবদুল্লাহিন আব্বাসের ইলিম তাহলে এলিম কি সবাই সমান হয় তাই কেউ যদি আপনার থেকে বেড়ে যায় ইলিমে আল্লাহু আবা আল্লাহ সবচেয়ে সর্বাধিক তবা কবুল কে মানে এর কোন আধিকত্যের কোন শেষ নাই যতই বান্দা গুনা করু গুণা করো আর দিকে যদি রুজু করে মৃত্যু না আসা পর্যন্ত বুঝতে পারছেন আপনি তোবা করতে পারবেন কিন্তু কথা হলো আপনি শুধু বলবেন আল্লাহ করিম আল্লাহ করিম আর আল্লাহ নাফরমানি করবেন আচ্ছা আপনি কি জানেন কোন সময় আপনার মত আসেন হয়তো আপনার বাড়ি কি তোবা নাও জুটতে পারে তাই আপনাকে সবসময়ই তোবার অবস্থায় থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহমিনো আমাদের মা বাজে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদের খাতা কচুরি মাফ করো আমাদের মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো এই আলোচনায় ভুল ত্রুটি হতে পারে আল্লাহ মাফ করো আল্লাহ তুমি আমাদের দান করো আমাদের মন পাক করো আমাদের মনে তুমি তকওয়া দান করো তোমার ভয় দান করো اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الثبات في الأمر والعزيمة على الرشد ونسألك شكر نعمتك وحسن عبادتك ونسألك قلبا سليما ولسانا صادقا ونسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم ونستغفرك لما تعلم ربنا تقبل منا إنك أنت السميع العليم علينا إنك أنت الرحيم. اللهم الإسلام والمسلمين. اللهم الإسلام والمسلمين. اللهم সলাম اللهم মাম আদা اللهم আদা উদ্দিন اللهم خذهم أخذ عزيز مقتدر وجعلهم عبرة للمعتبرين يا قوي يا عزيز يا ذا الجلال والإكرام اللهم من أراد الإسلام والمسلمين وبلادهم شرا اللهم فكده اللهم فأشغله بنفسه وجعل كيده في نحره واجعل تدبيره في تدميره اللهم جعل تدبيره في تدميره يا قوي يا عزيز ربنا تقبل منا إنك أنت السمير العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صلِّ وسلِّم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين